তাই বাংলাদেশে বিস টিভি বাংলায় আপনাদের সকলকে পিস পরিবারের পক্ষ থেকে আন্তরিক স্বাগত মারকবাদ জানাচ্ছি আমাদের আলোচনার মূল প্রতিবাদ্য হল মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার সন্তান হল আল্লাহ নেয়ামত আর এই নেহামতকে যদি যথাযথভাবে লালন না করা যায় সেক্ষেত্রে যদি কুসংস্কারের আশ্রয় নেওয়া যায় তাহলে সন্তানটি কি বেড়ে উঠবে নীতিনৈতিকতার উপরে নাকি সে একটা ভ্রান্তির স্থূপের উপরে বেড়ে উঠবে বিষয়টি অত্যন্ত কঠিন নিয়ামতকে নিয়ামতের মতো মূল্যায়ন করতে হবে নতুবা এটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে অথবা আসুন এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি শুধু দর্শক যে সকল অতিথিবৃন্দ এবং আমার সর্ববাবি সম্মানিত পরিচিত হলাম অতিথিদের সাথে এবার যাওয়া যাক বুল পড়বে সন্তান একটি করণীয় বলা যেতে পারে এ সন্তান হচ্ছে দুনিয়া এবং আখেরাত উভয়ের সম্পদ যখন এই সন্তান সুসন্তান হবে যখন এই সন্তান আদর্শ সন্তান হবে আমরা একটি হাদিস থেকে জানি আল্লাহ রসুল সাল্লা বলে যখন কোন মানুষ পৃথিবী থেকে বিদায় নেয় জীবিত থাকা অবস্থায় তার যে সমস্ত আমল ছিল সেগুলি বন্ধ হয়ে যায় এ হাদিসে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়েসাল্লাম তিনটি শুধু মৃত্যুর পরেও জীবিত অবস্থা এগুলি করেছে কিন্তু এর প্রতিদান প্রতিফল মৃত্যুর পরেও পেতে থাকে তার মাঝে তৃতীয় বিষয়টি আল্লাহ রসুল সাল্লসাল্লাম বললেন যদি তার জীবদ্দশায় এমন সৎ সন্তান রেখে যায় যে সৎ সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে আসলে আজকে প্রতিটি বাবা মা এমন সন্তানের জন্য আকাঙ্ক্ষিত বেলায়িত কিন্তু কজনই। এমন সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্য লাভ করেন আমরা বুকভরা শুধু আশা করে অনেক সময় বসে থাকি সন্তানকে আদর্শ সন্তান হিসাবে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমরা সুষ্ঠু সুন্দর ব্যবস্থা নেই না যার কারণে দেখা যায় যা আশা করছি এক রকমের। পেয়ে যাচ্ছি আরেক রকমের তাই আমাদেরকে অবশ্যই এই ছোট কাল থেকে এই শিশু সন্তানকে প্রচলিত রসম রওয়াজকে বর্জন করে প্রচলিত রসম রওয়াজকে বা কুসংস্কারকেও উপেক্ষা করে আমাদের সেই কাঙ্ক্ষিত সন্তান পাওয়ার জন্য সেই ধরনের নিয়মনীতির আলোকে আমাদেরকে অবশ্যই গড়ে তুলতে হবে পূর্বে আমরা সন্তান জন্মের পরেই তার অনেক বিষয়গুলি আলোচনা করেছি সপ্তম দিনের সম্পর্কেও আলোচনা করেছি এরপরে আরেকটি বিষয় করণীয় রয়েছে যেটি সন্তানের খতনা দেওয়া এটি একটি শরীয়ৎসম্মত বিষয় শরীয় সম্মত বিষয় বরং ওয়াজীব বিষয় তবে এটি কবে দেবে সে নিয়ে কিছু মতামত থাকলেও আমরা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব হবে এমন এক সময় ছিল এটি কঠিন বিষয় ছিল বিশেষ পারদর্শী ছাড়া এটা করা সম্ভব হতো না এখন উন্নত চিকিৎসায় আলহামদুলিল্লাহ অনেকটা যেন সে প্রাপ্ত বয়স কে না হয় তখন একটা বিষয় আসবে পর্দা সেটা জটিল জটিল হয়ে যাবে কাজেই এই ক্ষেত্রে আয় করতে হবে হ্যাঁ কেউ যদি এমনও হয়ে যায় যে অজ্ঞতা বশত তিনি এটা করেননি তাহলে প্রাপ্ত বয়স্ক হলেও আমরা আছি যে কাজ করব কাল করব করতে করতে দেখা যাচ্ছে গুরুত্ব না দেওয়ার কারণে সন্তান প্রাপ্ত হয়ে যাচ্ছে তখন এটা তার জন্য বিলম্বনার কারণ হচ্ছে এবং যারা করাবেন তাদের জন্য বিলম্বনার কারণ হচ্ছে যে করবে তার জন্য কারণ হচ্ছে এবং বর্তমান আধুনিক যে শিশু বিজ্ঞান বা সাইকোলজি যেটা আছে শিশু সাইকোলজি এটা উভয়ে ইসলাম এবং বিজ্ঞান দুইটা মিলে যেটা প্রমাণিত হচ্ছে যে শিশুর প্রথম পাঁচটি বছর উল খামসে সিনিন এমন পাঁচটি বছর এই পাঁচটি বছরে যদি একটা শিশুকে আপনি আরব জাহানে রাখেন সে আরবিয়ান হয়ে গেল আপনি যদি আমেরিকায় রাখেন ইংরেজি ভাষার কি যে যেখানে রাখবেন আপনি বাংলা ভাষায় রাখেন সুন্দর সে বাঙালি হয়ে গেল এত যোগ্যতা এই পাঁচটি বছরের মধ্যে অতএব এই পাঁচটি বছর যাতে তার নষ্ট না করা হয় মা বাবা অত্যন্ত সচেতন ভাবে সুন্দর তার বিয় যদি দিতে পারেন তাহলে বিরাট এক আটটু উপার দিকে যাচ্ছি মা বাবা দাদা এই শব্দগুলি বলতে চায় কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সমাজে এমন মানুষ আছে যারা সন্তানকে ডেডি আরো আরো এইরকম কিছু শব্দগুলি শব্দগুলি শিখাচ্ছে এরপরে যখন মুখ হাসেম, বিহানা হাসেম করতে শিশুদেরকে তিনি শিখাতেন অকুল ইহামদুলিল্লাহ বলা দা তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহর। যিনি কোন সন্তান গ্রহণ করেননি তুমি তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করো এই তালিম তিনি দিতেন শিশুদেরকে তো আজকে শিশুদেরকে আমরা ছেড়ে দিচ্ছি মিডিয়ার হাতে আর সেটা কোন মিডিয়া যে শিশু মনে যে তুমিও ইসলাম গ্রহণ করে ধর্ম ত্যাগ করে গুমরা হয়েছ আমার ছেলেটাকে গুমরা করবে বলছিলেন অনেক বাপ মা আছে একেবারে মতো যে সন্তান ওর কাছে যেতেই চাই না তো সন্তান যদি বাবার কাছে না আসে ফিরি না হতে পারে তাহলে ওই বাবার থেকে সন্তান কি অর্জন করবে অনেক बर जन्मे मास शिशु कन्सिप्ट कर पंचम मासे जा कान सृष्टि যেটা সুরে আল্লাহ কোরআন শোনানো হয় মায়ের মাধ্যমে গান আজকে তো চব্বিশ ঘন্টা মুসলিম ঘরের মধ্যে গান বাজনা ইত্যাদি এগুলোর কুপ্রভাবে আজকে সন্তানরা বিভিন্ন ধরনের নষ্টের পথে চলে যায় সে করবে না কারণ সে বুঝে না। কিন্তু মা নিজে যদি জি বা বের করে দু তিনবার দেখায় এরপরে কিন্তু শিশু জিবা বের করা শুরু করে মানে আমরা তো শিশু ফেলেছি আমরা দেখেছি শিশুরা দেখা জিনিস সিরিয়াসলি তারা বুঝে আর যে শিশুকাল থেকে দেখেছে অশালীন জন্মের শুরু থেকে যে দেখতেছে এগুলো তখন শালীন পোশাক একটা কারাগার সে পারবে না ওই শালীন পোশাক নিতে অথবা আমরা দেখি আজকে সমাজে যারা আমাদের মত বয়স্ক এরা কখনো অত নোংরা হয় না এদের শিশুকালে এগুলো ছিল না সন্তান যেগুলো আট দশ বছর হয়েছে দেখা যায় যে কি একবার অভাব এটা তোলা হচ্ছে যেভাবে তার দেওয়া হবে সেভাবে কিন্তু সেটা পায়নি সে পেয়েছে উদাসীনতা একটা ছোট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসব ইনশাআল্লাহ এই আলোচনায় আশা করবো ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে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 सम्पर् की, की लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए নির্দেশ দিয়েছেন তাদের বয়স যখন সাত বছর হবে মেয়ে হোক বা ছেলে হোক তাকে আদেশ দেওয়া যেন তার উঠে আসলে বিশেষ করে ছেলে যারা উচিত হলো বাবাদের কমপক্ষে তিনি নিজেরাও মসজিদে যাবেন এবং এই ছোট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদেরও পরিবেশটা কিন্তু আজকে আমাদের কিন্তু ভিন্ন হয়ে গেছে ছোট বাচ্চাদেরকে মসজিদেও কিন্তু অনেকে দেখতে চান না বরং কঠিন ধমক দিয়ে তাদেরকে বের করে দেওয়া অন্যায় কথা এটি খুবই গরহিত অন্যায় কাজ বিশেষ করে আলেম সমাজ কিভাবে এই কাজটি করেন অথচ দেখুন আল্লাহ রাসুল সাল্লামের সময়ে মায়ের দুধের বাচ্চা যে সমস্ত এমন বাচ্চাদেরকেও নিয়ে একদিন পড়ালেন কিন্তু সংক্ষিপ্ত পরে শেষ করে ফেললেন সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সালাইসাল্লাম আপনাকে তো এটা সাধারণ নিয়মে আমরা দেখিনি আপনি খুবই সংক্ষিপ্ত করলেন রাসুলসাল্লাম বললেন দেখো আমি যখন মসজিদের দিকে বের হয়ে আসি আমার চিন্তা ছিল যে আজকে আমি কিন্তু আমি যখন সালাত শুরু করলাম কিছুক্ষণ পরেই যখন আমার কানে আসলো বাচ্চাদের কান্নার আওয়াজ আমি আর দীর্ঘ করতে পারলাম না চাইলাম যে খুব তাড়াতাড়ি যেন বাচ্চা তার মাকে পেয়ে যেতে পারে এজন্যই আমি ছোট্ট সূরা দিয়ে খুব সংক্ষিপ্ত করল দেখুন আল্লাহ রাসুল সাল্লাম বললেন না বরং তাদের জন্য ছোট্ট বাচ্চার কান্নার জন্য আল্লাহ রাসুল সাল্লাম সালাতের কেরাত পর্যন্ত সংক্ষিপ্ত করল সংক্ষিপ্ত করলেন তাহলে রাসুল সালাইসাল্লাম যেমনই নির্দেশ দিয়েছেন সালাতে সাত বছরে দুই নম্বর আলাই কেমন ছিলেন যে বাচ্চাদের কষ্ট হোক এটা মায়ের কাছে যাক মায়ের কুলে গিয়ে শান্ত হোক এটা তিনি চেয়েছিলেন সেটা সহিদ আল্লাহ রসুল তার নাতিনী তাকে নিয়ে ইমামতের জায়গায় তিনি দাঁড়ালেন কোলে নিয়ে তিনি সালাত ছোট শিশুরা দেখা যায় মা যা করে সেও তা করে অবু বাচ্চাটি এই মায়ের সালাতের আগে দিয়ে গেলে যাতায়াত কোন অসুবিধা নেই কোনো অসুবিধা কোন সমস্যা নেই শিশু তার বিয়েতার ক্ষেত্রে আরেকটা কুসংস্কার আছে সাধারণত শিশুদেরকে যা শিখানো হয় এটা বুঝতে দেয়া হয় না বুঝানো হয় না মনে করা হয় যে সে কি বুঝবে না এটা বলছে না বুঝে মুখস্থ করার অভ্যাস শিশুর প্রতিভাকে ধ্বংস করে ইসলামও এটাই বলে কারণ সে যখন শিশুকালে একটা জিনিস পড়লো বুঝলো না আরেকটা পড়লো বুঝলো না আরেকটা পড়লো বুঝলো না এইভাবে কিন্তু একটা মেসেজ দিয়ে দিলাম যে বুঝার কোন দরকার নেই समझ देखी सत्तर खेलना केले देवार नाम বিভিন্ন এটা এটা করা হচ্ছে যেমন যে পোশাক কেনার সময় দেখা যাচ্ছে যে এমন পোশাক যে পোশাক আপনার হারমোনিয়ামের ছবি আছে তবলার ছবি আছে এক তারার ছবি আছে দুতার ছবি আছে এইগুলি যখন দেওয়া হচ্ছে ঢুল তাকে আপনার এইসব পোশাকের মাঝে এই ছবিটার কথা বললেন কিন্তু আজকে আমাদের অনেক মুসলিম পরিবার মা বাবা খুব সুন্দর সালাতের গুরুত্ব দেন কিন্তু এই ছোট্ট শিশুটিকে এই যে শিশুটাকে বরবাদ করা হলো সম্পূর্ণ ছবি রাখেন এবং ছবির ভিতরে কিছু অশালীনতা থাকে আর এই দুই ছবি কাছাকাছি যখন রাখেন তারা এগিয়ে আর এটাই অবুজ বাচ্চার মনে একটা করে এটা কে এটাও কিন্তু নবীজি বলেছেন শিশুদেরকে ওয়াদা করে কখনো খেলাপ করবেনা শিশুদেরকে অনেক সময় বলি যে বাবা তোমার জন্য চকলেট নর্মো কিন্তু আনলাম না এতে সে কারণ সে দুনিয়াতে নতুন আসছে ওর মধ্যে একজন নুফাইল নামে ছিল ওনাকে বলে একটা পাখি নেখে যার নাম নাম ওই পরে ওই পাখিটা মারা যায় এবং সেখানে চিন্তিত একটু ছোট ভাই ছোট ভাই তো এখানে এই উমায় রা তাল আনু বলতেন যে আমি সব থেকে গর্ব করতাম আমার রসোলা সাল্লামের এই কথাটা নিয়ে তাহলে ছোট্ট বাচ্চা আচরণ করেছেন নিয়ে ওর মুখে কুলি মেরেছিলেন বরকতের জন্য কি। একটা শিশু খেলা হইলো বরকত হলো সে আজীবন এটা করতো এত মুখেছিলেন আমরাও সিয়াম পালন করতাম আর এই ছোট বাচ্চাদেরকেও প্রশিক্ষণমূলক তাদেরকে তাদেরকেই করতাম তারা যখন ক্ষুধার্ত হয়ে যেত কান্না করতো খাওয়া যেত আমরা তাকে কিতাব শিক্ষা না দিয়ে ইংলিশ মিডিয়া বিভিন্ন মিডিয়ামে দিয়ে যাওয়া এই শিশু আর সারা জীবনে কোথায় আমি একটা যুবক ব্যক্তি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স তার আমি তাকে সুরে পড়ালাম জিজ্ঞাসা করলাম আর নাই এই বস্তিন আয়াত আরো বললাম ভাই তুমি পড়ো তুমি পারো হ্যাঁ পারি সে পড়তেছে পড়তে পড়তে সে যখন শেষ আয়াতে গেলো সে পড়ল কি গাই রিলুহ আশার্য কথা কি বললাম এটা মোত্তব সর্বসম্মতিক্রমে একটা মানব শিশুর মুসলিম শিশুর প্রথম শিক্ষা হতে হবে আল্লাহর কিতাব আল্লাহ শিক্ষার নামে মনে হচ্ছে যেন এই কচি বাচ্চা চার বছর হয়নি চাপ হওয়ার কারণে বেশি হেমারিং হওয়ার কারণে এই বাচ্চাটি যত বড় হচ্ছে তত দেখা যাচ্ছে সে ডাল হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে একবারে বাস্তব কথা বলেছেন কিন্তু আল্লাহ কোরআনে হলো সে অলৌকিক অলৌকিক গ্রন্থ যেটা শিশু পড়লে তার একটা অভিজ্ঞতার কথা বলি একবার নাম সহ বলতেছি রংপুর খোড়াঘাছ উচ্চ বিদ্যালয়ের এক টিচার মৌলানা কোরমান আলী আমাকে বলেছেন আমরা সময় মুক্ত শিক্ষা অর্থসহ। এখনো দেই তো উনি বললেন যে আমার ক্লাসের কিছু শিশু আলোচনা উপস্থাপনের জন্য সত্যি দর্শক আমরা বুঝতে পারলাম যে আমরা যা চাই যদি সত্যিকার অর্থে সুখ চাই সমৃদ্ধি চাই সন্তানগুলি গড়ে উঠুক সুন্দর একটি পরিবেশে তাহলে তাদেরকে আমাদের সুন্দরতার বিয়ে দিতে হবে যা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নির্মাণ করবে সেই পথে আমাদের শিক্ষা দিতে হবে কখনও আমরা কোনো প্রকার কুসংস্কারের আশ্রয় নেব না যখনই কুসংস্কারের আশ্রয় নেব। কচি মনে আমরা রেখাপাত করে দেব। আর তারা জীবন, সে ওইভাবে গড়ে উঠবে ভবিষ্যতে যখন আমরা বড়ো হব। তখন তাদের কাছ থেকে দীক্ষার ছাড়া বঞ্চনা ছাড়া আমরা কোনো সফল কিছু পাব না অথবা আসুন আমরা কুসংস্কার মুক্ত সুন্দরতার বিয়াদ দিয়ে সন্তানকে গড়ে তুলি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তো অভিদান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল ওবরাক দিনে আর কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যোগ আমার সাথে বাংলায় দেখুন बड़ोग गुना आज सन्दा साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे डी बांगल्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 आल्ला नैकट्य लाभर उपाय आज सन्दा छटाय पुनः सम्प्रचार दोपुर बारोटाय बांगलेश